السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه أجمعين وبعد সম্মানী দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আল-রাহীতো বয়ান ইর্কাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুস সুন্নাহ ওয়াল জামা আকিদার বর্ণনা এই kitabটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা এখনও সৃষ্ট এবং সেটা কখনো নিঃশেষ হবে না সেটা ধ্বংস হয়ে যাবে না এরপর তিনি বলেছিলেন যে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন জাহান্ন করেছেন সেগুলো সৃষ্টির আগেই এবং তারা সেখানে যাবে যে যারা সেখানে যাবে তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাবে যারা তারা বিশেষ রহমতের কারণে যাবে আর যারা জাহার নামে যাবে সেটা আল্লাহ ইনসাফের কারণে তিনি তাকে জাহার নামে দিবেন অর্থাৎ আল্লাহ তালা হুজুলুম করেন না এটা তিনি আলোচনা করেছেন দর্শক কিন্তু আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে আল্লাহ তালা জান্নাতে যা রেখেছেন তা তিনি বিভিন্নভাবে কোরআন কারিমে তা তুলে ধরেছেন আর তার নবী মাহমুদ রাসোলা সাল্লা সেটাকে আরও সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা করে দেখিয়েছেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জান্নাতে রয়েছে বিশেষ দরজাসমূহ যেই দরজাসমূহ আমল যারা কর প্রত্যেক আমল অনুসারে তাদেরকে সেই দরজা দিয়ে রাখা হবে এবং গত গতপর্বে আমরা আলোচনা করেছিলাম জান্নাতের কিছু কসুর রয়েছে কিছু জান্নাতে যারা যাবে তাদের জন্য বিরাট বিরাট প্রাসাদ রয়েছে এবং খিমা রয়েছে এবং খিমার কিছু অবস্থা আমরা গত গতভাবে আলোচনা করেছি দর্শক কিন্তু আজকে আমরা আলোচনা করতে চাই জান্নাতে যে সমস্ত গাছ রয়েছে ফল রয়েছে সেগুলো আমরা আলোচনা করতে চাই এর আলোচনা কিছু আলোচনা আমরা এর পূর্বও করেছি আজকে আমরা আমরা ইনশাল্লাহ আজকে সেটার বিস্তারিত আলোচনা করতে চাই প্রথমে আমরা বলবো যে জান্নাত অর্থেই কিন্তু বাগান জান্নাত শব্দের অর্থই কিন্তু মৌলিকভাবে বাগান যেই বাগান এমন একটি বাগান বাড়ি যার চারপাশে গাছ দিয়ে গেলে সেটা নাম মূলত জান্নাত তো সুতরাং যেহেতু সেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন সেখানে কি কি গাছ থাকবে আল্লাহতালা কিছু গাছের নমুনাও তিনি তুলে ধরেছেন বলেছেন যে হয় আঙ্গুর থাকবে নাখিল থাকবে খেজুর গাছ থাকবে রুম্মান থাকবে এই জিনিসগুলো সেখানে থাকবে আল্লাহ বিভিন্ন ভাবে সেটা তুলে ধরেছেন তো আমরা কোরআন কারিমে দেখতে পাই যে সর্বরকমের সুন্দর্যদি আল্লাহ তালা জান্নাতকে সাজিয়েছেন সব ধরনের সুন্দর যদি আল্লাহ তালা জান্নাতকে সাজিয়েছেন যা সুন্দর মানুষ কোন কল্পনা করতে পারে না আল্লাহ তার নিজে সেটা আল্লাহ তালা করেছেন দুনিয়ার মানুষ নিজে সৌন্দর্য যা তার চোখে আল্লাহ দিয়েছেন সেটা সে তৈরি করে কিন্তু জান্নাতের সৌন্দর্য আল্লাহ নিজে পছন্দ করে সেটা তৈরি করে দিয়েছেন বাদ জন্য এই জন্য আল্লাহ তালা বলেছেন ইন্নিল মুতাকি ইনহমা ফায়জা যারা তাকোয়াবান হবে তাক অধিকারী হবে তাদের জন্য সফলতা রয়েছে কি সফলতা হাদা একা ও আর্নাবা বাগান থাকবে তাদের সেখানে বহু বাগান একটা দুইটা না বাগান অনেকগুলো বাগান বহু বাগান ও আনাবান আঙ্গুর সেখানে থাকবে আঙ্গুরের বাগান অর্থাৎ শুধু বাগান শুধু খেজুর নয় আঙ্গুর সহ অর্থাৎ বড় বড় ফল নয় ছোট ফল হাতে নাগালে সেটা চলে আসবে এরকম কুতুফুয়াদা নিয়ে যেটা অন্যায় আল্লাতলা বলছেন যে ছিন্ন করতে কোনো কষ্ট হবে না হাতের নিকটবর্তী এসে যাবে এরকম বাগানে থাকবে বাগান থাকবে গাছ থাকবে গাছ গাছালি ফল ফল থাকবে জান্নাতে। ফুলনাতে বর্ণা আল্লাহ আল্লাহ বলছেন যে সেখানে থাকবে খেজুর বাগান রুম্মান থাকবে আল্লাহ বলছেন ফিহা ফা কেহ ওয়ান ওয়া রুমান সেখানে থাকবে ফা কেহা ফল ফলাদি যেমন থাকবে বিভিন্ন রকমের ফল ফলাদি ওয়ান খেজুর থাকবে খেজুর বাগান থাকবে খেজুর গাছ থাকবে ও রুমান এবং সেখানে থাকবে রোম্মান আল্লাহ তালা অন্য আয়াতে শুধু এটা না আরো বলেছেন যে সেখানে থাকবে আল সিদ্ধুদ সেখানে থাকবে এমন কিছু সিদ্র সিদ্র অর্থ হয় আমরা সাধারণত যেটা বলি বড়ই বড়ই বা কুল এই গাছগুলো দুনিয়ার বুকে নাম এটা সিদির মখদুদ যেগুলো দুনিয়ার বুকে কাটা যুক্ত থাকে কিন্তু জান্নাতের সেই কুল গাছ বা যে বড়ই গাছ সেখানে কোনো কাঁটা থাকবে না কণ্টক মুক্ত থাকবে সেটা জান্নাতে সেটা কণ্ঠক মুক্ত থাকবে দুনিয়ার যে সমস্ত বড়োই গাছ আছে সেগুলোতে কাঁটা থাকে আবার সেগুলো ফল হয় খুব ছোট খারাপ কিন্তু জান্নাতে জান্নাতে যে যে বড়ই গাছ আছে ফল বড় বড় বড় হবে এবং গা কাঁটা থাকবে কাঁটা থাকবে না फल फल परिपूर्ण थको ये क्योंकि आया बोझा जा सिद्री मखदूद सीद्री मखदूद काटान विहीन बड़ई गाने थक अल्लाह तला से तीजने तलहिम मानदूदर कथा कुरने कारिमे तलहिम मानदूद अर्थात एम किसू कला गाचारी थे जगह मानदूद सारी सारी যেগুলো দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনামূলক হবে না অনেক বেশি বেশি পরিমাণে থাকবে এই জন্য সেটাকে উল্লেখ করা হয়েছে কোরআন করিমে আল্লাহ তালাম এই অপুরন্ত এই ফলের কথা উল্লেখ করেছেন যখন তিনি আসহাবলিয়ামিনে আলোচনা করেছেন সুরা ওয়াকতে তিনি বলছেন ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন আর যারা ডান দিকের অধিবাসী হবে অর্থাৎ জান্নাতি হবে মা আসহাবুল ইয়ামিন কী তাদের সান কি তাদের অবস্থান এবং সারি সারি কাঁদি কাদি কলার মধ্যে তারা অবস্থান করবে মামদুদ এবং তারা প্রসারিত ছায়ার মধ্যে অবস্থান করবে অর্থাৎ শুধু যে ফল পাবে তা নয় ছায়াযুক্ত গাছও তারা পাবে যে গাছের নিচে তারা অনেক সময় ভ্রমণ করতে পারবে এই জন্য সিল্লিম প্রসারিত সায়ার নিচে তারা থাকবে ও মাইকুব এবং তারা পাবে সেখানে পানি যে পানি কোনদিন শেষ হবে না নিঃশেষ হবে না ফল পাবে এত বেশি ফল ফলাদি পাবে লাম তিং মাম নোয়া যে কখনো নিঃশেষ হবে না এবং কেউ নিষেধও করবে না সাধারণ দুনিয়ার পক্ষে নিঃশেষ হয়ে যায় অথবা কেউ বলে দা দেওয়া যাবে না কিন্তু জান্নাতে যারা যাবে তাদের জন্য সবই থাকবে নিঃশেষ হবে না কোনোদিন কেউ নিষেধ করবে না জান্নাতের ফল ফুলাদি ইমানদার ফল ফুলাদি ইমানদার কেউ কোনোদিন নিষেধ করবে না বরং ইমানদার বাড়তি এটাকে বিতরণ করতে থাকবে তার সামনে যা পাবে তাই সে নিতে থাকবে এবং তারা এটা নিয়ে নিজেদের মধ্যে সেটা পরস্পরের মধ্যে বিতরণের অবস্থা থাকবে অপরকে দেখাতে থাকবে এই জিনিসগুলি আল্লাহ তালা করি বিভিন্ন জায়গাতে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন মোতটাকে ই নাফি হাই ও নাফি হবে বেফাক সারাব জান্নাতে তারা ঠেস দেওয়া অবস্থায় থাকবে তারা তারা লাগ লাগঠ লাগিয়ে থাকবে ইয়ে দরুনা ফিহা বিফা কী হাতিং সেখানে তারা ডাকবে একে অপরকে যে এই খাবার নাও এই পানীয় নাও এই ফল ফুলাদের তোমরা গ্রহণ করো ডাকবে বিফায়েক হাতিং ক্যাসিয়ে তাদেরকে ডাকা হবে বিফা অনেক অনেক ফল ফুলাদের জন্য ওষারা এবং পানীয়ের জন্য যা কোনো দিন লা মুয়া তিমলা নোয়া যা কোনোদিন দিন কর্তন করা হবে না যা নিষেধ করা হবে না অর্থাৎ সেটা চলমান প্রক্রিয়া কোনদিন নাই হবে না সে স্বাদ ভিন্ন হবে দেখতে খারাপ লাগবে না যদিও নামে মে দুনিয়ার বুকে নামের একরকম হয় যেহেতু নাম না হলে কি দেওয়া হয় মানুষ বলুন সেটা তো চিনলাম না এই জন্য নামে মিল হবে কিন্তু স্বাদ সম্পূর্ণ ভিন্ন হবে অন্য হয়তো আল্লাহ তারা বলছেন ও ফা কেহা তুমি মায়ের আর যা তারা পছন্দ করে এরকম সর্ব ধরনের ফাঁকিহা ফল ফলা দিয়ে আল্লাহ তালা তাদের জন্য রেখে দিয়েছেন অন্য হয়তো আল্লাহ তালা বলছেন ইনিল মোত্তাক ফিজুলিয়া আলমাউন নিশ্চয়ই মোত্তাকিরা থাকবে ছায় এবং ঝর্ণায় ফা কে হিম্যাস্তাহন এমন সব ফল ফলাদি তাদের জন্য থাকবে যা তারা ইচ্ছা করে কামনা করে আকাঙ্ক্ষা করে এমন সব কিছু তাদের জন্য আল্লাহ তাই রেখে দিয়েছেন আরও আল্লাহ তারা সেখানে বলবেন কুলু অশ্রাবু হানি আমি কুন্তুম তার মালুন তোমরা খাও এবং পান করো পেট চুক্তি হানি অ্যান মন ভরে যতটুকু তোমাদের মন ভরে যায় সাধারণ দুনিয়ার বুকে মানুষ বলে যে পেট ভরে খেলাম এরকম না হানি অ্যান অর্থাৎ যত তোমার মনে চায় তত তোমরা খাও এবং পান করো বিমা কুন্ত কারণ তোমরা কাজ করতে আল্লাহ আল্লাহর ইমান এনেছিলে এবং তোমরা আমলে তোমরা আমলে সালেহ করেছিলে এই জন্য সেদিন তোমাদের জন্য এই অবস্থা সেদিন ডেকে বলা হবে কুলু অশ্রাবু হানি অ্যান মন ভরে প্রাণ ভরে তোমরা খাও এবং পান করো কোরআন করিম আল্লাহ তালা এইভাবে ফল ফলাদের আলোচনার সাথে সাথে গাছের আলোচনা আল্লাহ তালা করেছেন যে গাছগুলি কীরকম হবে গাছগুলি এরকম নয় যে একসময় থাকবে একসময় মরে যাবে এরকম নয় দুনিয়ার বুকে কিছু গাছ থাকে আবার মরে যায় আবার শেষ হয়ে যায় এরকম নয় কিন্তু জান্নাতের গাছগুলিও স্থায়ী হয়ে যাবে এবং সেটা এরকম হবে না যে একসময় ফল দিবে একসময় ফল দেবে না এরকম নয় সেগুলো চিরস্থায়ী ফল দিতে আরম্ভ করবে যেগুলো দেখার পর অন্তরের সব আসবে যেগুলো দেখলে মনে হবে যে নয়ন অভিরাম এই দৃশ্য যেন চোখ থেকে আর কোনোদিন না যায় সে দৃশ্য আর যাবে না আয়াতে আল্লাহ বলছেন জান্নাত যে গাছগুলো থাকবে তার সম্পর্কে বলছেন মোত্তাদের সেই উদাহরণ হচ্ছে এরকম তাজিরি ইমিন তেহাতি আনহার যার নিজ দিয়ে না প্রবাহিত হয়েছে উকুলুহা উহা এমন যার খাবার সর্বদা থাকবে কখনো কর্তিত হবে না বা বঞ্চিত হবে না বা নিষিদ্ধ হবে না সর্বদা তার খাবার সমূহ আসতে থাকবে এর অর্থ হচ্ছে গাছগুলি মারা যাবে না তিলকাল যারা আল্লাহর তাকাও অবলম্বন করবে তাদের পরিণতি যারা কাফের কাফের মুনাফেক মুশরেক তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম কোরআন করিম আল্লাহ তিন আয়তে এই ফল ফলাদি আলোচনায় বলেছেন ওফা কিহাতিনুয়া আর তাদের থাকবে অনেক ফল ফলাদি যেগুলো কখনো নিষিদ্ধ হবে না এবং কখনো যেগুলো যেগুলো টান পড়বে না কোনো বাধ পড়বে না কেউ কোন বাধা দিবে না এরকম অবস্থা থাকবে সেই ফল ফলাদির আল্লাহ তালা জান্নাতের কিছু বর্ণনা জান্নাতের বর্ণনা দেওয়ার সাথে সাথে জান্নাতের গাছেরও কিছু বর্ণনা দিয়েছেন কোরআনকারিমে এবং বলেছেন সেগুলো হবে চির সবুজ এবং সেগুলো হবে অত্যন্ত কাণ্ড বেশি বিশিষ্ট। এবং মানুষের আবার নিকট হবে এসবই আল্লাহ তালা কোরআন কানিম বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন অলিমান খাফামা কামর্বিহি জানাত যে ব্যক্তি আল্লাহ তালার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং দুনিয়ার বুকে সেভাবে চলবে দুনিয়ার বুকে প্রত্যেকটি কাজে সে আল্লাহ তালার সামনে দাঁড়ানোর ব্যাপারটাকে গুরুত্ব দেবে আল্লাহ তালা বলছেন তার জন্য থাকবে দুটি জান্নাত দুইটি জান্নাত দুটি জান্নাত আল্লাহ তালা তার জন্য রেখে দিয়েছেন আল্লাহ তালীরা বলছেন ভাবে আই রুমাতুকা দেবান আল্লাহর কোন নামতকে তুমি অস্বীকার করবে হে জিন এবং মানব তোমরা আল্লাহর কোন নামতকে অস্বীকার করবে তারপর আল্লাহ বলছেন দাত আফনান এগুলি বিভিন্ন প্রকারের হবে জান্নাতসমূহ শুধু এক প্রকারের গাছ দিয়ে নয় আফনান বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সে পরিপূর্ণ থাকবে তারপর আল্লাহ তালা কোরআন একমাতে বলছেন অমিন দু হিমা জান্নাতান এই দুটি ছাড়াও আরও দুটি জান্নাত থাকবে লা আল্লাহ রুকার দেবান আল্লাহর কোনো হে মানব সমল কালো দেখা যাবে দেখতে যেগুলো কোনো কিছু সাধারণত দেখা যায় এটা হচ্ছে মুধাম মাতানের অর্থ অর্থাৎ এত চোখ এত নয় নাবিরাম হবে চোখ যতটুকু যতটুকু জুড়িয়ে যাবে দেখতে এত চোখ ভালো লাগবে সেই সবুজের সবুজের দৃশ্য শুধু দেখতে থাকবে এরকম অবস্থা এরকম জান্নাত সমূহ থাকবে জান্নাতিদের জন্য উনায়েত আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিিনা আলা ফুরুশিন বাতাইলুহা মিন ইসতাবরাক ওয়া জানাল জানতাইনা তারা ঠেছ লাগিয়ে থাকবে তারা তারা নিজেদেরকে কোন খাটিয়ার মধ্যে হেলান দিয়ে থাকবে তারা আলা ফুরুশিন তাদের ফারফরাসের উপরে অর্থাৎ ভিতরে যেখানে রেশমি কাপড় থাকবে এরকম জিনিসের উপর তারা এরকম এরকম উপাদানের উপরে তারা ঠেঁস লাগিয়ে থাকবে জাননাতে আর কি খুব নিকটে থাকবে কষ্ট করে উঠে গিয়ে পেরে আনতে হবে এরকম নয় চাইলে সেটা কাছে চলে আসবে এরকম জান্নাতের গাছ গাছসমহ জান্নাতের ফল ফলায় থাকবে বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন অন্য হাতে আল্লাহ তালা বলছেন ফি জান্নাতিনা আলিয়া যে যারা জান্নাতে যাবে উঁচু জাননাতে যাবে এই কথা বলার পর হয়তো মনে হতে পারে যে উঁচু জান্নাতের ফল কিভাবে আমরা পারব কিন্তু আল্লাহ তারা সাথে বলে দিয়েছেন কুতু ফুহায়া দেয় তার ফল পাড়তে কোনো কষ্ট হবে না সেগুলি নিকটেই থাকবে কৎফৎসামার অর্থ হল ফল পাড়া তার ফল ফাটতে সেটা একেবারে নিকট হবে চাওয়া মাত্রই সেটা হাতের কাছে চলে আসবে এবং সে চাওয়া মাত্রই হয়তো মুখে চলে যাবে এরকম অবস্থা তাদের হবে অর্থাৎ কষ্ট বলতে কিছুই সেখানে থাকবে না যত রকমের চাওয়া পা সবই সেখানে পাওয়া যাবে সে গাছগুলি হবে নয় রবিরাম ফলগুলি হবে দৃশ্য এমন দৃশ্য যে দেখার মতো এবং যেই দৃশ্যের ফল যেই গাছের গাছের ফলগুলো তা সে এমনভাবে খাবে যে কখনো সেটা নিষিদ্ধ হবে না কেউ সেটা সে নিঃশেষ হয়ে যাবে না রসুল্লা সাল্লাহ সাল্লাম জান্নাতের এই জান্নাতের গাছগুলো কিছু বর্ণনা দিয়েছেন আমরা এখন কয়েকটি গাছের বর্ণনা আলোচনা করব রসুল্লাহ সাল্লাম এক নম্বর একটি গাছের বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যে জান্নাতে এমন কিছু গাছ থাকবে যেগুলো ছায়া একজন সওয়ারই একশো বছর পর্যন্ত সফর করতে পারবে একশ বছর সফর করার চিন্তা করেন একশ বছর একদিন দুদিন নয় একশ বছর শেষ হলো সে তার সেই জাননাতে সে গাছের ছায়া শেষ হয়ে যাবে না রসুল উল্লাহ সাল্লা এআ তফসিরে বললেন জিল্লিম মামদুদ যে যে প্রসারিত ছায়া এর তফসির করতে গিয়ে রসুল বললেন যে ফিল ইন্ডাতে সজারাত জান্নাতে একটি গাছ রয়েছে আর রাক ওফি জিল্লি হা মিয়া তামিনামিয়া ইউ যে এর ছায়া যে ব্যক্তি চলাফেরা করবে একশো বছর চলবে কিন্তু তার ছায়া কখন শেষ হয়ে যাবে না তখন তিনি পড়লেন এত পড়লেন্লিম আর ছায়া ছায়া প্রলম্বিত এই ছায়া এই ছায়া বুঝাচ্ছে কত লম্বা সেটা একশো বছর চলার পরেও তার ছায়া শেষ হবে না এত আনন্দ ঘন মুহূর্ত সেখানে থাকবে আনন্দ অবস্থান থাকবে এটা জানাতের গাছের বর্ণনা দেওয়া হয়েছে অনুরূপ ভাবে সাহেব বর্ণিত তিনি রসুল্লা সদস্য বর্ণনা করেন সেটাকে সে অতিক্রম করে যেতে পারবে না এত লম্বা ছায়া প্রসারিত ছায়া বিশিষ্ট জান্নাতে জান্নাতের সুসংবাদ আল্লাহ ইমানদারদের দিয়েছেন এ হচ্ছে একটি গাছের বর্ণনা জারসুল্লাহলাম দিয়েছেন অনুরূপভাবে রসুল্লাহলাম আর নবী মোহাম্মদ সালাম জিবিল পরিপূর্ণ রূপে দেখেছেন আরেকবার যে সীমার বড় নিকটে জান্নাত যেখানে রয়েছে জান্নাত ঠিকানার জান্নাত মানুষের ঠিকানা যে জান্নাত সেটা রয়েছে যখন ঢেকে ফেলে এই এই বড়ই গাছ থেকে যা ঢেকে যা ঢেকে ফেলা কিসে ঢেকে ফেলে হাদিসে এসেছে রসল্লা বলেছেন যে এত সুন্দর মুক্তার মতো যেভাবে আলো সেখানে পড়ে এত সুন্দর আমি বর্ণনা করতে পারবো না এইভাবে গাছটা যেন ঢেকে গেল এবং তার ফলগুলো এত বড় বড়ো কুরালেহাজার বড় বড় মটকার মতো এক একটা একটা বড়ই গাছ সেটা এটার বর্ণনা তিনি আল্লাহ তালা সে বিস্তারিত বর্ণনা শুধু একটু ইঙ্গিত করে দিয়েছেন যে রসুল দেখেছেন জিবিলকে সিদ্দারুল মোতাহার কাছে যেই সিদ্দার্থুল মনতাহার বর্ণনা কি সেটা হচ্ছে সেখানে জানাতুল মা রয়েছে আর যেখানে এই সিদ্দাকে এমন ভাবে ঢেকে রেখে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নূর আলো এবং মুক্ত দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়েছে যা সৌন্দর্য বর্ণনা করার মতো মানুষের কোনো অভিজ্ঞ সেখানে নেই এই জন্য সে বর্ণনা করা হয়নি বলছে ইজি শ্রীদা মাইকা যে এই গাছটিকে ঢেকে ফেলা যা ঢেকে ফেলা কত সৌন্দর্য জিনিস দিয়ে ঢেকে ফেলা হয়েছে সেটা এখানে আর বিস্তারিত আলোচনা করা হয়নি এরপর আল্লাহ তালা বলছেন মা জাগাল বসর ওয়া তগা চোখ যা দেখেছে কখনো সেটা বাঁকা হয়নি অর্থাৎ চোখ দেখতে ভুল করেনি जा सठीक देखे से धाधा लागनी तरह भूल देखे एरक न ठीक देखे से सीमा लंघन करनी देखे से देखार पर वर्णना करते शुधुम्रल्ला तला उद्देश्य तरह लकदी कुरा रसूल्लाम आल्लाहर बड़ बड़ निदर्शन समूह देखे সেই নিদর্শন কি আয় কিছু দেখেছেন সেটা জিবিল কে দেখা একটা নিদর্শন এগুলি গাছ কত সুন্দর হবে কত বৃহৎ হবে কতাম হবে সেটা শুধু প্রমাণ করছে অন্য হয়তো আল্লাহ বলছেন ফি সিদ্দিম মাহদুদ ও তালি মামদুদ মামদুদ যে জান্নাতিরা থাকবে যে মুক্ত বড়ই গাছের মধ্যে এবং সারি সারি উপাদান সারি সারি কাঁধি কাঁধি কলার মধ্যে এবং এবং প্রলম্বিত ছায়ার ভিতরে এসবই প্রমাণ করে যে এগুলোর কোনো কিছুই নিঃশেষ হবে না এগুলি সুন্দর আর সুন্দর সেই সুন্দর গাছের ভিতরে তারা অবস্থান করে থাকবে দর্শক দুনিয়ার বুকে মানুষ গাছ খুব পছন্দ করে এখনো মানুষ গাছ লাগায় দুনিয়ার বুকে যেভাবে গাছ সবুজের সবুজের ঘেরা জিনিসটা পছন্দ বেশি করে আল্লাহ তাহলে সেই অবস্থায় মানুষের সৌন্দর্য জিরাতে বেশি হয় আনন্দ বেশি হয় এরকম জিনিস দিয়ে তিনি জান্নাতকে ঘিরে রেখেছেন জান্নাতকে তা দিয়ে পূর্ণ করে রেখেছেন আমরা দুইটির কথা আলোচনা করেছি একটি হচ্ছে জান্নাতের গাছে যে এমন গাছ থাকবে যে গাছগুলো কর্তন করা যাবে না একশো বছরেও আবার আলোচনা করেছে জান্নাতে সিদ্দিরাতুল মুনতাহা সিদ্দিরা এমন বড়ই গাছ থাকবে যে গাছের সৌন্দর্য এটা এটা হলো লম্বা প্রলম্বিত ছায়া যেমন থাকবে তেমনি সুন্দর দিক থেকেও যেন সিদ্ধাহ সৌন্দর্য সেটা আল্লাহ নিজেও শুধু তার্য আশ্চর্য চিহ্ন দিয়ে রেখেছেন ইজি আকসা সিদ্ধা ঠিক অনুরূপভাবে যেভাবে জান্নাতের প্রলম্বিত গাছ বড় গাছ থাকবে যেভাবে সৌন্দর্যমূলক গাছ থাকবে তেমনিভাবে জান্নাতে আল্লাহতালা সাজ রাত তুবা একটা গাছের ব্যবস্থা করছেন তু বা নামক গাছ তুবা বা নামক গাছের ব্যাপারে হাদিস আলোচনা করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আপনার সুসংবাদ তখন রসুল্লাহ সাল্লাম বললেন তুবা লিমান লিমান রাহনি ও আমানি যে ব্যক্তি আমাকে দেখেছে আমার সুসংবাদ রয়েছে সুম্মা তু তুবা। তারপরও সুসংবাদ তারপর যে ব্যক্তি আমার ইমান এনেছে বললেন তু বা হচ্ছে এমন একটি জান্নাতের একটি গাস যে গাছ বছর পর্যন্ত যেই গাছের নিচে মানুষ সফর করতে পারবে কিন্তু অতিরিক্ত জিনিসটা বললেন তিনি সিয়া বুহুল জেন্না তাকরুজা জান্নাতিদের কাপড় বের হবে তার বাকল থেকে অর্থাৎ তার সাল থেকে তার উপর থেকে জান্নাদের কাপড় বের হবে সেরকম কীরকম গাছ বের হবে বা কীরকমভাবে সে গাছের বাকল থেকে কাপড় বের সেটা আমরা জানি না যেহেতু রসুল্লাহ আসাম বলেছেন এবং হাদিসটি সাহাই সেই হিসাবে আমরা বিশ্বাস করি গাছের বাকল থেকে কাপড়ের ব্যবস্থা করা হবে এবং সেই কাপড় জান্নাতিদের পোশাক হবে এবং সেই তু গাছটি সেটার জন্য সুসংবাদ দেওয়া যায় যারা ইমান এনেছে আমরা সুলল্লাহাম ঘরে কিন্তু তাকে দেখেনি আমাদের মত যারা ইমানকে না দেখে ইমান এনেছি তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে দর্শক ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে পরবর্তী পর্বে আরেকটু আলোচনা করব পরবর্তী কোন পর্বে তখন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ও আখরা আলমদুল্লাহিনামালাইকুমাত